তো এই অনুষ্ঠানের আয়োজক শ্রী সুমন চৈতন্য দাস আধিকারী কোথায় আছে ব্যস্ত আছে আয়োজন করার মধ্যে ব্যস্ত তার থেকে আমি জিজ্ঞেস করতে চাইলাম কি জন্য এই ব্যবস্থা করেছে কি জন্য এই মন্দিরে আমা নামা আছে উদ্বোধক ছিলাম কিন্তু এই সব সুমন চৈন্যাস কাজ আছে না নাকি আমি এমনি এলাম এবং উদ্বোধন হচ্ছে বলম কিছু পূজা তুজা কেতন চেতন করে কিন্তু আসল উদ্বোধক হচ্ছেন শ্রীন চৈতিকারীক্ষিত আছেন তো কি জন্য এই আমার প্রশ্ন আপনার উত্তর অনুসারে আমি আরও কিছু বলব কি জন্য আপনি এই মন্দিরে প্রতিষ্ঠা করেছেন কি আবার আমাকে এখানে নিয়ে এসেছিলেন বল আপনার কিভাবে হয়েছেন সেবা আপনার চাচ্ছি আমি যেরকম আপনার কিভাবে ভবত ভক্তি করার চেষ্টা করছি সেরকম আমার গ্রাম প্রতিবেশী আমার মা প্রতি আমরা তো অধিক আমার মায়ের সবসময় মেয়ে মিশে আছি পরম উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি করে হরিম সঞ্চর করে আপনার আপনার মহান কি পাবে ভগবান উদ্দেশ্য আছে যে আশা আছে আছে আপনি যদি চড়ে বসতে চান উদেশ্য আছে যে আপনার দেয়া আত্মীয় এবং প্রতিবেশী সজন বৃন্দ এই কৃষ্ণ ভক্তিপথ গ্রহণ করবেন এবং তার দ্বারা অধিকা পাবেন ভগবানের ধরে যেত সেটা ভালো উদ্দেশ্যে না তো সুমন্ত গেছেন তো লোকের ডুবাইতে যায় কি জন্য কারণ ডুবাই অনেক বাংলাদেশে ভালোবাস সেখানে যাওয়া অর্থ আছেই অর্থ মানে উদ্দেশ্য আছে ঠাকা পয়সা অর্থ হচ্ছে অর্থ কিন্তু অর্থ পেয়ে নিজেদের জন্য দেশের লোকের জন্য কিছু ভালান কিছু ভালো করা উচিত না শুধু নিজের জেপে রাখা উচিত না তো অনেকে ভারত এবং বাংলাদেশে যায় হিন্দুরা দুবাইতে মস্কাত আবুধাবি বাহরে এইসব দেশে এবং আরো দূরে লন্ডন আমেরিকা কেনাডা এই সব কিছু যা আমরা চাইলাম অর্থ সেটা আমাদের সন্তুষ্ট করেনি এবং বুঝলাম যে কিছু আছে দেশে যা এই দেশে পাওয়া যায় না সেটা হচ্ছে পরমার্থ পরমার্থ মানে আধ্যাত্মিক সংস্কৃতি তো অনেকে এইসব দেশে গিয়ে অঞ্চলে শূন্য যেমন অনুভব করে যে বাইরে অনেক কিছু আছে অঙ্গলিতে এই এক মোবাইল আছে এক কিছু মানে সব আধুনিক সুবিধা সবকিছু আছে কিন্তু অন্তরে সুন্দর যেমন থাকে তো এই ভরা পরমার্থ অনুসন্ধান করা হয় এবং বিশেষ করে শুনপ্রমপাধ্যায় কৃপায় এই কন এইকন আ ডুবাইতে ও চলে একটু গোপনে আমার সব কিছু আছে আর্থ থেকে এই কন লাগবে এবং পরমার্থ পায় শিল্প উপাদ অবদানে এই ইসন সং হরি কৃষ্ণের দ্বারা তো অনেকেই বিশেষ করে হিন্দুরা আকৃষ্ট হয় দুবাইতে আমাদের ইস্কনের সংস্থায় অনেক আছে শুধু বেঙ্গালি অথবা মানে বিশেষ করে বেঙ্গালিরা ওরিয়া এবং আসামি লোকের মধ্যে প্রসারিত হল কিন্তু এই অনেক হিন্দু দক্ষিণ ভারত থেকে হিন্দি বলেন উদ্ধার ভারত থেকে এই ভারতে এবং সারা পৃথিবীতে এবং যারা জন্মগতা হিন্দু নন তারাও অনেকে গ্রহণ করছেন আমার মত কিন্তু বিশেষ করে যে হেতু মহাপ্রভুর কৃপা ওরিয়া এবং আসামি জন্ম মানে মহাপ্রভু কৃপা সকলে জন্ম আছে কিন্তু এই সংস্কৃতি বিশেষ করে এই প্রসারিত আছে বেঙ্গালী বেঙ্গালিরা এবং আসামিজ লোক বিশেষ করে মহাপ্রভু মানে জানেন কারণ তার মধ্যেই মিশ্রিত আছে অনেক বেঙ্গাল তো এই সব প্রান্ত মহাপ্রভুর সংস্কৃতি সম্বন্ধে অনেক কিছু জান তাদের স্বাভাবিক আকর্ষণ আছে এই কেচার সংস্কৃতি জন্যে তো সুমন্ত চন্দ্র প্রভু এখানে যাওয়ার আগে যুক্ত ছিলেন কিনা মানে মানে যুক্তি ছিল কিন্তু জুড়ে ছিল না মানে এমনি জ্ঞান ছিল যে ইস্কনের কিন্তু সেখানে গিয়ে আরো ভাবে যারা বাংলাদেশ থেকে ডুবাইতে যায় সাধারণ যেন সবাই প্রায় তো সেখানে টাকা পয়সা পেয়ে তো কম পক্ষেই নিজে পরিবারের জন্য কিছু করে এবং যারা আরো কিছু উদার আছে না আরো কিছু ভাগ্যবানের দিকে দুবাইয়ের টাকা দিরম বলে তো তারা নিজের গ্রামের লোকে জন্য কিছু করে স্কুল বানায় এইরকম কল্যাণ কার্যকর তো সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে এই অবদান করো তো যাতে লোকদের ফরমার্থ হবে এই জন্য এই মন্দির স্থাপিত আছে সেটা শুধু আত্মীয় জনে না দুই রকম মন্দির আছে একটা আছে লোকদের নিজে ঘরের মধ্যেই নিজস্ব মন্দির নিজের পরিবারের লোকের জন্য এবং প্রায় প্রতি হিন্দু ঘরের মধ্যে সেই রকম মন্দির আছে অনেক খুব ছোট আছে এর থেকে বড় না কিন্তু মন্দির আছে এই পর্যন্ত বাংলাদেশে আছে কালিযুগ কলিযুগের প্রভাবে আজকাল দিল্লিতে বম্বাইতে অনেক হিন্দুঘরে ঠাকুর ঘর তো নেই শুধু নামে হিন্দু আছে ঠাকুর ঘর নেই এবং ভগবানের এক ও ছবি নাই কিচ্ছুই নাই ছবি নাম টেন বাংলাদেশে তার নাম প্রসিদ্ধ আছে এবং হয়তো ওই বলিউড এ ফিল্ম কি নাম শাহরুখ শাহরুখ খান না শ্রীদেবী এই সখ ছবি আছে কিন্তু কৃষ্ণ নেই এবং কি গণেশ কিছুই না কিভাবে বুঝতে পারে যে তার হিন্দু শুধু তার নাম থেকে তার নাম আছে চৌধুরী না সেই নাম এবং প্রথম নাম তো সে তো মতো না তো পশ্চিমের মতো নাম রাখে মেয়েদের ডিম্পল বিশে আগে কৃষ্ণের নাম রাখো বিশেষ করে কৃষ্ণের নাম রাখো না না শিব শিব শঙ্কর না গোপাল গোবিন্দ আজকাল এই রকম নাম বেশি আছে দিলীপ রঞ্জিত মানে কোন বিশেষ আধ্যাত্মিক তো ভাবে ধীরে ধীরে সবাই নিজে হরমধন ভুল করছে ধন হচ্ছে পরমার্থ যা আমরা পাই এই জীবনে সেটা আমাদের সাথে নিয়ে যেতে পারে না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী ছিলেন বিল গেটস এইখান ভারতে একজন বিল থেকে আর ধনে আছে কি নাম ওই লায়স আম্বানি দুই ভাই আম্বানি আছে তার মধ্যে একটা আর কিন্তু আছে। আহ একজন কাঙ্গা তার সাথে শুধু একদি ঠাকা আছে এবং বিল গেটস না আম্বানি না সবচেয়ে বড় ধনী বাংলাদেশে খুব বড় ধনী লোক দেহ রক্ষার সময় দেহ ত্যাগ সময় তো সাথে সাথে সব টাকা পয়সা ত্যাগ করে সেজন্য মৃত্যু মৃত্যু অবস্থায় কঙ্গাল এবং ধনের একই অবস্থা আছে অনেক কিছুই নাই সেই জন্য ফরম ধন হচ্ছে অর্থ হচ্ছে ফরম ধন হচ্ছে ফরম অর্থ সাধারণ অর্থ আমরা সাথে নিয়ে যেতে পারি না এবং এই জীবনেও আমাদের জন্য তো কিছু করতে পারে কিন্তু টাকা পয়সা থেকে সুখ শান্তি সন্তুষ্টি পাওয়া যায় না তো ফরম অর্থ প্রদান করা হচ্ছে ফরম ক্ষা সেই জন্য এই মন্দির স্থাপিত হয়েছে এটা ঘরের প্রকল্পের মধ্যে মধ্যে সকল গ্রামবাসীদের জন্যে আপনারা সবাই এখানে আমন্ত্রিত আছে আপনারা সবাই প্রতিদিন এখানে এসে কেতনে যোগদান করতে পারেন এবং এই ভাবে আপনারা পরমার্থ করতে পারেন তো আপনারা লাভ করুন কেউ যদি আসে খুব বড় ধনী এবং সবাই সবাইকে বলে যে সবাই আমাকে এক লাখ নাও সবাইকে আমি দিচ্ছি এক লাখ তো কোথাও লোকজন আসবে সবাই খুব উৎসাই হবে না এক লাখ আমরা বলি হরে কৃষ্ণ মহামন্ত্র না উৎসাহী না হরে কৃষ্ণ যেহেতু কি তার কি হবে সেটা আমরা জানি কিন্তু যা আমরা লাভ হতে পারি হরি কৃষ্ণ মহামন্ত্র থেকে সেটা সেই ধন সেই কল্যাণ সেটা লাখ টাকা থেকে বেশি কোটি টাকা থেকে বেশি সেটা অসীম অসীম কল্যাণ হয় হরি কৃষ্ণ মহামন্ত্র থেকে আমরা আমরা লাভ করতে পারি কৃষ্ণ মন্ত্র থেকে হরি কৃষ্ণ মহামন্ত্র থেকে সেটা অসীম কারণ এই জীবনে এবং পুরো ভবিষ্যৎ জন্য সেটা আমাদের সে হরিনাম যা ভগবান স্বয়ং থেকে অভিন্ন সে হরিনাম হচ্ছে আমাদের চির মিত্র এবং আমাদের চিরক্ষান সাধন করে তো হরি কৃষ্ণ মন্ত্র আছে অনেকে করে কিন্তু আমাদের আর মানে হরে কৃষ্ণ মহামন্ত্র আছে কি ভাবে কৃষ্ণ মহামন্ত্র যাতে আমাদের বাস্তবিক কল্যাণ হবে তো মহামন্ত্র সাথে আমরা এই শিক্ষা দিতে চাই তো কালকে চন্দ্রনাথের নিচে আমরা তার ভিতরে দেখলাম বৃক্ষ থেকে গেলাম দেখলাম কয়েকজন সেখানে আছে এবং বুঝলাম দেখলাম বুঝলাম ওই শব্দ থেকে যে তার ভিতরে আছে কি শব্দ এবং ঢাকের ডাক ছিল তো বুঝলাম যে এই আহ বনিদান হবে আমি বুঝলাম এবং ছাদলাও বুঝেছি কারণ সেই চন্দ্র খন্দন করে তারপর ওই ঢাকের ডাক আরো বেশি ছিল এবং মহিলারা খুব উলু ধরে করেছে তো বুঝলাম যে বলছে তারপর আমি মনে করেছি যে এই মহিলারা যারা উলু দিচ্ছে তারা পরে হয়তো আমাদের কাঠের সাথে সাথে তারা উলুদ মনে তারা জ্ঞান নেই যে এই বলিদান সেটা একটু রকম ধার্মিক বৃদ্ধি কিন্তু সেটা থামসিক সাশ্রয় আছে আসলে রাত্রয় করা উচিত আমার বসে রাত্রয় দিনে বেলা করে কেন আমি জানি হয়তো সুবিধা জন সকলের যাওয়া তো সাশ্রয় সেই রকম বিধি আছে কিন্তু সেটা থামসিক তারা করবে না জীব হত্যা তো পাপ সাশ্রায় বিধি আছে জীব করার জন্য যাতে সেটা সীমিত হবে শুধুমাত্র এক বা মাসের মধ্যে করা হয় শুধুমাত্র অমাবাস নিয়ন্ত্রণ করার জন্য বুঝে না তারা বুঝে যে এই যে এবং কেতন সে তো অমঙ্গল আমরা শিক্ষা চাই যে কৃষ্ণ প্রেম দূরে থাকবে আমরা যদি কীর্তনের সাথে সাদা চাপ পালন না করে এবং আমরা সিদ্ধান্ত বুঝি না তো শাস্ত্রীয় সিদ্ধান্ত বোঝার জন্য সেটা খুবই গভীর ব্যাপার এবং সবাই তো পান্ডিত হচ্ছে এবং সবাই তো পান্ডিত হতে পারে না কিন্তু সকল গুহা অর্থ আপনারা লাভ করতে পারেন এবং সকল সঙ্গীতে থাকে তো আপনারা গান হরি কৃষ্ণের কীর্তন আছে এবং অনেক ভক্তিমূলক আছে যার থেকে আমরা সরল ভাষা সমস্ত বৈদিক সিদ্ধান্ত পায় যেমন ভক্ত ঠাকুর এই গান গাইছিল উদিন ভাগে উঠে গেছে সময় লইয়ার সাথে গেল গেল নাগর তো মহাপ্রভুর সূর্যোদয়ের সময় উঠে সকল নিজে ভক্তিদের সাথে তোর সকলে মুকুন্দ মাধব যাদব হরি এই সব হরিনাম কীর্তন করে মহাপ্রভু সবাইকে বলেছেন এই মনের দূর লাভ মানব পাইয়া কি করে নাকি এই মনের দূর লাভ মানব জন্ম পেয়ে কি করছেন সকলে শুধু উঠে কাম কাজ করে তারপর সন্ধ্যার সময় শুয়েতে যায় এই কি মানব জীবন তো এইভাবে গানে দাঁড়া ভক্তিনাথ ঠাকুর আমাদের শিক্ষা দিচ্ছেন যে মানব জীবন শুধু যাপনের জন্য নয় মানব জন্মার উদ্দেশ্য আছে তো গৃহ কাজ করা এবং যাতে সংসারে সকল ভা নেওয়া হয় কিছু কাজ করতে হয় কিন্তু শুধু কাজ করা আমাদের কৃত্য নয় আমাদের মুখ্য কর্তব্য আছে কৃষ্ণ ভক্তি কর্মীরা তো আপনারা এই সখন গান গান চৈতান্য চরে চামড়েচা এই সব আপনার বাসায় আছে এইসব মহা গ্রন্থ এখন দেখা যাচ্ছে যে বিদেশ থেকে আগত লোক যাদের মাতৃভাষা ইংরেজি না জার্মান সেই অনেক ভাষা আছে এইখ বাংলা শিখছে কি জন্য তো বাংলায় সেই চন্দ্রের চারে চামড়েছে ফাট করার জন্য তো আপনাদের জন্য খুবই সহজ ফাট করো কারণ আপনাদের মাতৃভাষায় তো আপনারা অপর চৈতন্য চরিত্র নৃত্য কর পান যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান হবে নৃত্য কর পান এই অমৃত চৈতন্য চরিত অমৃত হচ্ছে অমৃত চৈতন্য মহাপ্রভুর চরিত্র হচ্ছে অমৃত তো সেই অমৃত নৃত্য অর্থাৎ প্রতিদিন প্রেমানন্দ এবং ভক্তি তত্ত্ব জ্ঞান তো এর জন্য এই জ্ঞান দেওয়ার জন্য এই অনুপ্রাণ দেওয়ার জন্য এই মন্দির স্থাপিত আছে তো আপনারা আসুন আপনারা লাভবান হন আপনাদের পরম আর্থিক পরম কয় পরম লাভ হবে নিজের ঘরেও বসে বসে হরে নাম করো সব জায়গায় করতে পারেন কিন্তু আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রামা হরে রামা রাম রামা হরে হরে তো আর দুইঙ্গ বৈষ্ণব আছে এবং অঙ্গা মানে শরীর তো শৈতঙ্গা বৈষ্ণব আর জন আছে রকম। সুন্দর ভাষা বলো ভালো না আমরা আমরা যদি আধ্যাত্মিক আলোচনা করি তাহলে ওই টিভি সিনেমা রকম সেই রকম বাসা তো বললেই তো ভালো লাগে না সুন্দর শুদ্ধ বাসা বললে আমরা আরো আনন্দ পাই নাকি a so, eh hmm? ah that didn't come out for two minutes eh a Cori America take so please say something a few words five minutes promba সে এসেছে এসে আমার জন্য উদ্বোধন হচ্ছে আমার বিচার আছে যে পশ্চাৎ লোকের অমানব ভক্তি সাধন করতে সর্বপ্রথমে কম্পকে মানব হতে হবে এইদিকে আপনারা পাশ্চাত্য দেশের লোক থেকে উন্নত মনে হয় এটা হচ্ছে কারণ এই দেশে care of the children, Give love to the children so the children grow up in a good society comes um ebong bachcha de lalan palan kora hoy to pura samaj to In America, it's a little different. In America, it's a little different. The women are foster foods. Uh, they might kill the children... the, the child, but if they don't, uh, the child is clearly neglected or, uh, or raised very good at all. Aneke jakan garvahai to garvahpat kare, abortion kare. Ebang garvajadi pakahai mane se janvajadi hoy, thale arek ma to thade samtane ra খেয়াল করে ধন না থাকে অন্য দেশের থেকে অনেক ভালো আছে বিশেষ করে <coughs> on. there's still a uh, human uh, the quality of humanity man ofgo oh when I stop you start you have that sold your souls to the uh, আপনারা ধনের জন্য দেশে পরিবারে মা বাবা সন্তানেরা আছে কিন্তু নিজেদের মধ্যে তো হিংস্রিক পশুদের মত আমেরিকা এই বড় ঠিক মত চলে সেই জন্য লোকদের চরিত্র আরো ভালো হয় যেহেতু আপনারা প্রকৃত মানব সেজন্য এই ভক্তি আপনাদের জন্য স্বাভাবিক থাকে নিবেদন আছে আপনারা এইভাবে থাকুন এবং এই না মলে বিনিময় হরে কৃষ্ণ